আবু হুরাইরা রাজি আল্লাহিতাম এ বিষয়ে তোমার পূর্বে আমাকে আর কেউ জিজ্ঞাসা করবে না কেন আমি দেখেছি আজিসের প্রতি তোমার বিশেষ লোভ রয়েছে কিয়ামতের দিন আমার সফা লাভের সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে আল্লাহ ব্যতীত কোনো ইল্হ নে বলে